وكل دلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله سبحانه وتعالى في جميع شؤونكم يقول عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق دوقاته ولا تموتن الا وانتم مسلمون اقول سبحانه وتعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخرك منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسائلون به والارham ان الله كان عليكم رقيبا عباد الله فإن وصية تقوى الله عز وجل خير وصية يوصي بها المسلم والمسلم وهي وصية الله سبحانه وتعالى على عباده من الأولين والآخرين ومن الأنبياء والمرسلين فقال سبحانه وتعالى وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب عباد الله يقول الله سبحانه وتعالى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ يقول سبحانه وتعالى إنما يؤفى الصوابرون أجرهم بغير حساب عن أبي أمامة البائدين رضي الله تعالى عنه قال قال رسول الله قال قلت لرسول الله صلى الله عليه وسلم قل لي بشيء آخذه عنك يا رسول الله قال عليك بالسوم فإنه لا عدل له وفي لرس فإنه لا مثل له أخرجوا الإمام أحمد في المسند والنسائي في السنن الكبرى والبهقيقي في شعب الإيمان بإسناد صحيح أن أبي هريت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدعى قول السور والعمل به والجهل فليس لله حاجة في أن يدعى طعامه وشرابه أخرج الإمام أحمد في المسند بإسناد صحي والأسل في صحي البخاري أن أبي غرائد الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشياء من الطعام والشراب إنما الشياء من اللغو والرفس فإن سابك أهد أو جهل عليك وفي لفظ او شات ما عليك فالتقل اني صائم اني صائم اخذ الامام محمد في المستد باذن صحي شمالت الحاضرين شمالت الوصيتي شرتي আমি আমাকে সহ আপনাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্য প্রকাশ্যে ঘরে বাইরে সর্বত্র যাতে আমরা رب العالمين এর তাকওয়া বলবন করতে পারি সেই তাপোয়া রসিয়ত করছি উপদেশ দিচ্ছি আল্লাহ সুভানতার আমাদের সবাইকে তাপোয়া অবলম্বন করার তভিজ্ঞান করি সম্মাইত হাদের আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় অতিক্রম করছি এমন গুরুত্বপূর্ণ একটি মাস যেই মাসের পরিপূর্ণ সময়কে অত সো ভানবতালা তার অবাদতের মধ্যে আল্লাহুল আলমিন অন্তর্ভুক্ত করেছেন তাই এই গুরুত্বপূর্ণ রমাদান মাসে এই শিয়ামের মাসে মাসে আমরা যে সময়টুকু অতিক্রম করছি সেটি সত্যিকার অর্থে আমরা কি আল্লাহবুল আলমীর আনুগত্যের মধ্যে সেটাকে সত্যিকার ভাবে ব্যয় করতে পারছি কিনা এই বিষয়টি আজকে আমাদেরকে একটু সত্যিকার দেখার প্রয়োজন রয়েছে কয়েকটি বিষয় আপনাদের সাথে আজকের আলোচনা আমরা শেয়ার করব আমাদের কাছে সবচেয়ে পরিচিত একটি বিষয় হচ্ছে সিয়াম রমদান মাস অল্লাহ সুবহান তারা পাঁচটি কাজের মাধ্যমে সমৃদ্ধ করেছেন যে পাঁচটি মৌলিক বৈশিষ্ট্য মূলত রমদান মাসে পাওয়া গিয়েছে আর অন্য কোন মাসে পাওয়া যায়নি এর অন্যতম একটি বিষয় হচ্ছে রমাদান মাসের সিয়াম পালন করা অল্লাহ সুবাহ তারা কোরআন করিমিও দেশ করেছেন শাহিদ আসার ফালিয়া সুম্মু যেই রমদান মাসে উপস্থিত হবে পূরিত হবে সেই যেন রমাদান মাসের সিয়াম পালন করে তাই রমাদান মাসে সিয়াম আল্লাহ সুবান ফরজ করেছেন এই সিয়াম আমরা পালন করে যাচ্ছি সিয়াম আমরা বহু দিন থেকে অনেকে পালন করে যাচ্ছি কেউ জীবনের দশটি বছর ২০ বছর কেউ আরো বেশি আরো কম বিভিন্ন সময়ে আমরা সিয়াম পালন করে যাচ্ছি এই যে সিয়াম আমরা পালন করে যাচ্ছি এই সিয়াম সত্যিকার অর্থে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে গন্তব্যের উদ্দেশ্যে যে গোলের উদ্দেশ্যে যে অবজেক্টিভের উদ্দেশ্যে সিয়াম আমাদের উপর ফরজ করেছেন সেই গন্তব্যে কি নিয়ে যাচ্ছে সেই গন্তব্যে আমরা বুঝতে পারছি নাকি শুধুমাত্র আমরা সিয়াম পালন করে যাচ্ছি এই বিষয়টি আজকের আলোচনার মধ্যে আমরা চেষ্টা করব আপনাদের সামনে শেয়ার করার জন্য কারণ হচ্ছে এই মানে সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো আমাদের কাছে আমরা যখন ফেখুর ইসলামিতে যাব ফেক্ষের কিতাবগুলোর মধ্যে দেখবো আপনি দেখবেন যে রোজা ভঙ্গকারী মানে কাজগুলো উল্লেখ রয়েছে সিয়াম ভঙ্গকারী কাজ সমস্ত ওলামাইকে আমার ঐক্যমতে যে চারটি পয়েন্ট সিয়াম ভঙ্গ করে সেটি আমাদের সকলেরই জানা আছে খুবই সহজ কথা এক নম্বর হচ্ছে আপনি খাবার খাবেন যে কোনো ধরনের খাবার খাওয়াটা সিয়াম নষ্ট কর দ্বিতীয় হচ্ছে পানাহার পান করা যে কোনো ধরনের পানি আপনি পান করেন আপনার সিয়াম নষ্ট করবে তিন নম্বর হচ্ছে যে কোনো ধরনের যৌন চাহিদা পূরণ করবেন আপনারা সিয়াম নষ্ট হয়ে যাবে চার নম্বর হচ্ছে যেটি নারীদের জন্য বিশেষভাবে সেটি হল যদি তাদের কোনো ধরনের স্রাপ সেটি হাইজ হতে পারে দেখা দেয় তাহলে তাদের শিয়াম নষ্ট হয়ে যাবে এই সিয়াম বিনষ্টকারী যে কাজগুলো রয়েছে এগুলো আমরা জানি এবং কিতাবগুলোতে সিয়াম বিনষ্টকারী হিসেবে এগুলোকে আখ্যায়িত করা হয়েছে এগুলোই শিয়াম নষ্ট করে থাকে কিন্তু আসলে কি শুধু এগুলোই সিয়াম নষ্ট করে আসলে এটাই কি শুধু সিয়াম যদি এটাই সিয়াম হয় তাহলে শুধুমাত্র পানাহার ও জোনাচার থেকে বিরত থাকলে কি আপনি সাইম হয়ে যাবেন আল্লাহ আলামী কি আসলে এটি বলেছেন ফলে যেহেতু সিয়ামকে আমরা খুব সহজভাবে সিয়ামের অর্থ জেনে নিয়েছি খুব সহজ তাই সিয়ামটা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে ফলে আমরা এই কয়েকটি কাজ থেকে নিজে বিরত থেকে আর সমস্ত কাজ আমরা মনে করি যে সেগুলো আমাদের সিয়াম নষ্ট করবে না সেগুলো আমাদের ক্ষতি হবে না সিয়াম পালন করে যাচ্ছি কিন্তু সিয়াম তো পালন করছি এই সিয়ামের মাধ্যমে আমরা সত্যিকার যে গন্তব্য আছে সে গন্তব্যে পৌঁছতে পারছি কিনা সিয়ামের যে অবজেকটিভ অদর সভান তারা দিয়েছেন যে উদ্দেশ্য আলম সিয়াম দিয়েছেন সেই অবজেক্টিভ বা উদ্দেশ্যেকে আমরা বুঝতে পারছি কিনা যদি পৌঁছতে না পারি তাহলে বুঝতে হবে যে আসলে সিয়াম আমি সত্যিকার ভাবে বুঝতে পারিনি বা সিয়ামের যে মিনিং রয়েছে সিয়ামের যে অর্থ রয়েছে সেটাকে আমরা উপলব্ধি করতে পারিনি বুঝতে পারিনি আসুন প্রথমে আমি একটু আসি সিয়াম শব্দের শাব্দিক অর্থ সম্পর্কে আমরা একটু ধারণা নেই অনেক দীর্ঘ আলোচ্য বিষয় কিন্তু খুব সংক্ষেপে যে কথাটি বলতে চাই আবুদার সাম সাল্লাম রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেন আস আর সিয়া সিয়াম হচ্ছে আপনি কোনো কিছু থেকে পরিপূর্ণরূপে বিরত থাকবেন এটাকে বলা হয়তো একটা সিয়াম বিরত থাকা সব কিছু থেকে পরিপূর্ণভাবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মূলত সিয়ামটি আপনাকে সব কিছু থেকে বিরত করলেই সেটা হচ্ছে সিয়াম এটা হল সিয়ামের শাব্দিক অর্থ কিন্তু আল্লাহ এই সিয়ামকে একটু হালকা করেছেন সব কিছু থেকে বিরত থাকা আমাদের জন্য বাধ্যতামূলক করেন নেই যখন ইসরাইল সিয়াম পালন করতেন তখন তাদের সিয়াম ছিল মূলত সব কিছু থেকে বিরত থাকতে হয় কত এমনকি তিনি কারো সাথে কথা বলার থেকে বেরোয় থাকতে হত কথা বলতে পারতেন না মরিয়ম মা হাসান যখন সিয়াম মানত করলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তখন তিনি বলছেন রহমানের জন্য আমি সিয়ামের মান্যত করেছি উখল্লিমিয়া আজকে আর কোনো মানুষের সাথে আমার কথা বলার সুযোগ নেই হাত দিয়ে ইশারা করতেছেন মুখে আর কথা বলার সুযোগ নেই আল্লাহবুল মেহরবানি করেছেন আমাদের উপর যে আমাদেরকে অন্তপক্ষে কথা বলার সুযোগ দিয়েছেন এই অনুসাক মূলত সত্যি অর্থে আপনি যদি সব কিছু থেকে বিরত রাখতে পারেন সেটা হল প্রকৃত অনুসাক এটা হল সে কিন্তু ইসলামী পরিভাষায় সব আপনাকে বিরত থাকতে বলা হয়নি কিন্তু মৌলিক কতগুলো বিষয় থেকে বিরত থাকতে বলা হয়েছে আমি লক্ষ্য করেছেন যে সিয়াম আল্লাহ রব্বুল আলমের জন্য পালন করতে গিয়ে মরিয়াম সরাত ইসলাম নিজের বাক শক্তি থাকা সত্ত্বেও নিজে আর কথা বলতে পারছেন না হাত দিয়ে ইসেরা করছেন কেন যেহেতু সিয়ামের এই দাবি যে সিয়ামের মাধ্যমে তিনি এই ধরনের বক্তব্য থেকে নিজেকে বিরত রাখতে হবে এবার আমরা আসবো আমাদের সিয়ামের কি দাবি রয়েছে মেহমু মেহরান রহমতুল্লা বলেন সবচেয়ে সহজ সাধারণ সিয়াম যেটি সেটি হচ্ছে থেকে এবং যৌন চাহিদা পূরণ থেকে নিজেকে বিরত রাখা এর সহজ সিয়াম আর নেই তাহলে বোঝা গেল যে আমরা যে সহজ সিয়ামটি সেটাই পালন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি কারণ আমরা এখন সেই সবে সাতিক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকু আমরা শুধুমাত্র চেষ্টা করে থাকি পানাহাত থেকে এবং যৌন যে চাহিদা রয়েছে সেটাকে পূরণ করা থেকে বিরত থাকাকেই মনে করছি আমরা সিয়াম ফলে আমি শুধুমাত্র আহ্বান সিয়াম সহজ যে সিয়াম রয়েছে সেই সিয়াম পালন করেছে যাচ্ছি প্রথম পয়েন্ট প্রথম সিয়াম যেটি সিডি হলো একেবারে পানাহাট থেকে যৌন চাহিদা পূরণ থেকে নিজেকে বিরত রাখা এই প্রকারের সিয়াম অনেকেই করতে পারেন এই সিয়ামের মাধ্যমে তিনি আল্লাহ হকবুল আলমিন যেই অবজেক্টিভকে সামনে রেখে অথবা যে গোল এ পৌঁছানোর জন্য আল্লাহর বান্দার উপর সিয়ামকে ফরজ করেছেন সেই সিয়াম কিন্তু এর মাধ্যমে আদায় হবে না এর মাধ্যমে আদায় হবে এটা প্রথম প্রকারের সিয়ামের কথা বললাম যিনি স্বভাবত আমাদের কাছে খুবই পরিচিত এই পরিচিত সিয়ামের সংজ্ঞা মেহবুর মেহরান রহমতুল্লা আলাই যেভাবে বলেছেন সেভাবে আপনাদের সামনে পেশ করলাম এবার আসুন আরেক প্রকারের সিয়ামের পরিচয় আপনাদেরকে করে দিই সেখানে ইসলাম রহমতুল্লাই বলেন এই প্রকারের সিয়াম হচ্ছে সিয়াম সবচেয়ে গৃহীত এবং নিকৃষ্ট সিয়াম হচ্ছে হালাল থেকে বিরত থাকবে আল আলাল হারাম और हाराम इफतार करें हतर मत विषय आनी जाए सियाम पालन करुफतारे गफतार करते हराम जिन अनेक के देखा जाए इफतार करार मैं शुरू करेंलाह माफ करुक बदभास सिगारेट दिए शुरू कर हराम दिए इफतार कर অথচ হালাল থেকে তিনি মিরত থাকছেন এই সামনে তুলে ধরার চেষ্টা করব বাকি এটা হচ্ছে আমাদের ধারণা অনুযায়ী শিয়াম হালাল কাছ থেকে আমি বিরত থাকলাম আপনার ঘরের মধ্যে যেই খাবার আছে এগুলো হালাল আপনার জন্য এগুলোকে শুধুমাত্র এই নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে বলা হয়েছে বিরত থাকার জন্য আপনার হারাম করা হয়নি আপনাকে বিরত থাকতে বলা হয়েছে হারাম হলে তো আপনার জন্য সব সময়ের জন্য হারাম হয়ে যেত আপনাকে বিরত থাকতে বলা হয়েছে আপনার ঘরের মধ্যে যে পানি আছে সেগুলো আপনার হারাল আপনার ঘরের মধ্যে যে বৈধ স্ত্রী রয়েছে সেটা আপনার জন্য হারাল সুতরাং হারাম থেকে আপনি নিজেকে বিরত রাখলেন অথচ আলাল হারাম হারামের উপর ইফতার করলেন হারাম দিয়ে ইফতার করলেন হারাম কাজের মধ্যে যে লিপ্ত রেখে দিলেন এটি হল আবাদ সিয়াম সবচেয়ে খ্রিস্টতম সিয়াম আর এই সিয়ামগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপকভাবে আমরা এই ধরনের সিয়াম পালন করে যাচ্ছি হারাম জিনিসের সাথে সম্পৃক্ত তিনি ইফতার করছেন হতে পারে যে সেটা তার ইনকামটাই হারাম তার সেখানে কোনো খবর নেই বা তিনি মনে করছেন যে এটা অসুবিধার বিষয় না এটা অসুবিধা নেই এটি জাইজ ফলে এই ধরনের সিয়ামের মাধ্যমে আপনি কি মনে করেন বা আমরা কি এটা মনে করতে পারি যে আমরা আল্লাহ হব্বুল আলমিন আমাদেরকে যে সিয়ামের উদ্দেশ্য দিয়েছেন সেই উদ্দেশ্যে পৌঁছতে পারবো উদ্দেশ্যে পৌঁছতে পারি না এর প্রমাণ রয়েছে যদি উদ্দেশ্যে পৌঁছতে পারতাম তাহলে আমি সিয়ামের পাশাপাশি আল্লাহ হকবুল আলমিনের অবাধ্যতাকে সমান্তরাল সমানভাবে চালিয়ে যেতে পারতাম না স্বাভাবিক কথা তাহলে বুঝে যাচ্ছে সত্যি কথা হচ্ছে এই এই সিয়ামের মাধ্যমে আমরা সত্যিকার্টিভ বা যেভাবে পালন করতে আমাদেরকে বলা হয়েছে সেই সিয়ামটুকু এই সিয়াম আপনাকে পালন করতে হলে আপনাকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো এই সিয়াম বঙ্গকারী যে বিষয়গুলো আছে যে বিষয়গুলো আপনার কি নষ্ট করে দেয় সেগুলো থেকে আপনাকে অবশ্যই কি করতে হবে নিজেকে দূরে সরে আসতে হবে এগুলোকে মানে আপনাকে বর্জন করতে হবে সিয়াম বঙ্গকারী বিষয়গুলো আমি বলেছি সমস্ত রামায়িক রাম সিয়াম বঙ্গকারী বিষয়ে মৌলিকভাবে চারটি বিষয় উল্লেখ করেছেন কিন্তু এই চারটি বিষয় ছাড়াও আল্লাহ নবী সাল্লাহাম আরো পাঁচটি বিষয়েকে মানুষের সিয়াম নষ্ট করে থাকে মানুষের সিয়ামের যে মিনিং রয়েছে অর্থ রয়েছে সে অর্থ নষ্ট করে দেয় সিয়ামের যে মর্যাদা রয়েছে ফজিরত রয়েছে সেটি নষ্ট করে দেয় সিয়ামের মাধ্যমে সত্যিকার যে অবজেকটিভ রয়েছে সে গোল থেকে আমাকে বিচ্ছুত করে দেয় এই পাঁচটি সিয়ামের পাঁচটি বিষয় সম্পর্কে আপনি দেখবেন না পেক্ষের কোনো কিতাবের মধ্যে উল্লেখ আছে এগুলো যে সিয়াম নষ্ট করে দিচ্ছে সেগুলো আমাদের দীড়ান্ত হই অন্য আপনি ওই চারটি সিয়াম বঙ্গকারী বিষয় নিয়ে আপনি বসে থাকবেন আমি বসে থাকবো আমি মনে করি আমার তো সিয়াম ঠিক আছে আমার তো সে নষ্ট হচ্ছে না আচ্ছা দেখুন একটি একটি করে আসি প্রথম পয়েন্ট যে মধ্যে এসেছে মধ্যে এসেছে আল্লাহ যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এবং জাহিনী কাজ ওয়াল সে তার বানাহাত ত্যাগ করুক এবার আপনি কি বুঝতে পেরেছেন হাদিস থেকে বুঝা গেল যে মিথ্যা এবং মিথ্যা কাজের সাথে সম্পৃক্ততা হলত আপনার সিয়ামের যে প্রকৃত অর্থ রয়েছে সেটাকে নীতি নষ্ট করে দে এবং আপনি মিথ্যাও বলতেছেন আবার পানাহাত থেকে বিরহত থাকতেছেন মনে করতেছেন মনে হয় এর মাধ্যমে আল্লাহ তালা উপকৃত হবেন না আল্লাহ রান্ধাদেরকে পিপাসার কষ্ট অথবা ক্ষুধার কষ্ট দিয়ে অলহান আল্লাহ রে বান্দাদের কাছ থেকে যে কোনো কিছু নেবেন এটা আল্লাহবুল আলমিনের কোনো উদ্দেশ্য নয় বরং এই পিপাসা এবং ক্ষুধার মানে কষ্টের মাধ্যমে এবং পিপাসা এবং ক্ষুধার এই যে বিরত থাকার মাধ্যমে আপনাকে আল্লাহুল আলমিন এমন কিছু বিষয় থেকে বিরত রাখতে চান যে বিষয়গুলো থেকে আপনি বিরত থাকলে আপনার আল্লাহ রবুল আলমিনের কাছে পৌঁছা আল্লাহ লাভ করে আপনার জন্য সহজ হবে সত্যিকার আপনি আপনার জীবনে আল্লাহ রব্বুল আলমীর ভয়কে নিজের জীবনে আপনি বাস্তবায়ন করতে পারবেন আপনি আত্মস্থ করতে পারবেন এই জন্য আপনাকে জানতে হবে যে আপনি একটু লক্ষ্য করেন আল্লাহ নবী সাল শিক্ষা দিচ্ছেন আমাদেরকে আপনি সেখান থেকে শিক্ষা নেবেন এই সিয়াম আপনাকে কিভাবে কি মেসেজ দিবে সেখানে আল্লাহ নবী সালাম বলছেন যদি কেউ এসে তোমাকে রোজাদার দেখেন আপনাকে বাড়াবাড়ি থেকে কিভাবে বিরত রাখতেছে আপনি বাড়াবাড়ি করতে পারবেন না আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনার যে শিয়ার মূল অবজেক্টিভ সে অবজেক্টিভ আপনি যেতে পারবেন না গন্তব্যে যেতে পারবেন না আর সিয়ামের যে মিনিং আছে সেটাও নষ্ট হয়ে যাবে তাই আমাদেরকে এই জিনিসগুলো নিষেধ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাহ নিষেধ করেছেন কিন্তু আজকে যে গতানুগতিক সিয়াম যেটা আমি বলেছি সবচেয়ে সহজ সিয়াম সেটা আমরা পালন করে যাচ্ছি আমরা মিথ্যাও বলছি আর এটা এমন কমন হয়ে গেছে। মানে যত মানুষ ডিজিটাল হচ্ছে যত ডিজিটাল ডিজিটালাইজড হচ্ছে তত মিথ্যা অপরাধ অন্যয় মানুষের কাছে ব্যাপক হয়ে যাচ্ছে এখন হাতের মধ্যে মোবাইল আপনি টেলিফোন করে আপনি ঘরের মধ্যে বসে আছেন আমি এখন মহাখালী মহাখালীতে আছি মানে ডিজিটাল হয়ে আমরা আপনি পালন করছেন আপনার সামান্যতম উপলব্ধি নেই আপনি এতটুকু চিন্তা করছেন না যে আমি হারাম কাজ থেকে বিরত থাকতে পারলাম না অথচ হালাল কাজ থেকে বিরত থাকতেছি কি জন্য আল্লাহ রব্বুল আলমিনের সাথে এই যে আমি তামাশা করছি এই তামাশার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা ফলে এটি আমার জীবনে মূলত কোন ধরনের প্রতিক্রিয়া কোন ধরনের পরিবর্তন কোন ধরনের চেঞ্জ আমার জীবনে এটি আনতে পারছে না আনতে পারবেও না কারণ আমি তো আসলে পরিবর্তনের জন্য কাজ করছি না আমি শুধুমাত্র মনে করছি যে গতানুগতিক সিয়াম যেটা আছে বা থেকে বিরোধ থাকলাম এটি হল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আর স্পষ্ট করেছেন নবী সাল্লাহাম জানানো হল দুইজন মহিলার ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম বললেন তাদেরকে জানানো হল যে এই দুজন সিয়াম পালন করছে আল্লাহ রসুল সাল্লাহাম আর সিয়াম পালন করার কারণে তারা বিবাসায় একেবারে কাতুর হয়ে প্রায় মৃত্যু সজ্জায় সাহিত হয়ে গেছে মৃত্যুসজ্জায় সাহিত হয়ে গেছে আল্লাহ নবী ইসলাম শুনলেন শোনার পরে তিনি বলে যে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যেটা তাদের জন্য হারাম করেছে সেটা দিয়ে তারা নিজেদের সিয়ামকে নষ্ট করে দিয়েছে চলে গেল সিয়াম তো আপনার হারিয়ে গেল আপনি গিবত করতেছেন বসে বসে আল্লাহারা এটা এটাকে অপরাধ মনে না। এটি আমার অপরাধ মানুষ একেবারে নির্দ্বিধায় করে যাচ্ছে মনে করতেছে যে এতে কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধা একটা হয়ে গিয়েছে সেটা হল আপনার সিএমটা চলে গিয়েছে আপনার খবর নেই বানাহাত থেকে আপনি বিরত থাকলেন কিন্তু আপনার সিয়াম নষ্ট হয়ে গেছে আবু মাহমুদিন হাজান আন্দোলন সিরকম তুলারাই তার কিতাবের মধ্যে তিনি বলেন এর মাধ্যমে সিয়াম নষ্টই হয়ে যাবে যেহেতু থেকে স্পষ্ট যেটা বুঝা যাচ্ছে সেটা হলো যে আপনার সিয়াম নষ্ট হয়ে গিয়েছে অথচ আপনি পানা থেকে বিরত থাকলেন ক্ষুধার কষ্টও করলেন তারপর বিবাসের কষ্ট করলেন অনেক এমন আছে যে সিয়াম থেকে শুধুমাত্র ক্ষুধা আর বিভাষার কষ্ট ছাড়া আর কিছু এচিভ করতে পারে না অর্জন করতে পারে না আপনি ওই সেই কাজে চলে গেলেন আমরা তো এটা অর্জন করার জন্য আমরা আসলে সিয়াম পালন করছি না এই বিষয়টি অর্জন করার জন্য আমরা সিয়াম পালন করছি না বরং আমাদের সিয়াম হবে আল্লাহ রবুল আলামী যে মূল অবজেক্টিভ দিয়েছেন সেগুলো সেগুলো আমি আপনাদের সামনে একেবারে আলোচনা শেষে ইঙ্গিত করবো আল্লাহ আসুন এখানে যে বিষয়টি বলছি সেটা হল এই সমস্যা যে আমরা এটাকে অপরাধী মনে করি না এবং ব্যাপকভাবে মানুষ এই গিবতে প্রতি হয় এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে দুইজন মহিলার কথা আপনাকে লক্ষ্য করেছেন হয়তো আমাদের বোনেরা মনে করবে যে মানে নবী সাল্লাম যখন যে কোনো বিষয়ে যখন বলেন সেখানকার প্রেক্ষাপট কিন্তু খুবই স্পষ্ট আপনি মহিলাদেরকে বন্ধুদেরকে দেখতে পাবেন মাসা যদি কোথাও বসে এটা মজুষ শুনি দিবা গিবতের মজ জিনিসে পরিণত করে ফেলে অপ্রয়োজনীয় কাকে বলে যা যা মন চায় তাই বলে যাচ্ছে আপনি গীবত কিন্তু সর্ব অবস্থায় হারাম কাজগুলোকে কাজগুলো কি আল্লাহ রবুর আলমিন একটা আপনার কোন ধরনের কষ্ট উনি কিচ্ছু নেই কিন্তু এটা এত ভয়ঙ্কর হওয়ার কারণ কি এত মাত্র হওয়ার কারণ কি আল্লাহ আলম বলছেন ভাইয়ের গোষ্ঠ কিভাবে খাবেন স্বাভাবিক বিবেক আপনাকে সেই সহযোগিতা করবে না সেটি হচ্ছে মৃত ভাইয়ের গোষ্ঠ আপনি খাচ্ছেন আর আপনি মনে করতেছেন যে আপনি এর মাধ্যমে আপনার সিয়াম পালন করতেছেন কত থেকে সিয়াম পালন করলেন সিয়াম পালন করতে পারলেন না দ্বিতীয় নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটি হল অপরাধ হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে হারাম থেকে নিজেকে দূরে সরাতে হবে কারণ হারাম কাজগুলো সম্পূর্ণ মূলত একজন সিয়াম পালনকারী ব্যক্তির সিয়ামকে বিনষ্ট করে দেয় সিয়ামকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয় ফলে তিনি উল্লেখ করেন তিনি বলেন মহারামা ওই ব্যক্তি কত নিকৃষ্ট সিয়াম পালন করছে যে ব্যক্তি শুধু হালাল কাজগুলো থেকে নিজেকে বিরত রাখছে অথচ হারাম কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করছে না এটা তো নিকৃষ্ট সিয়াম এই সিয়াম দিয়ে আপনি কাজে নিজের কোন কাজ করতে পারবেন না কারণ আল্লাহ আল্লাহর মূলত সিয়ামের মাধ্যমে যেটি আমাকে আপনাকে যে প্রশিক্ষণ বা যে শিক্ষা দিচ্ছেন সেটা হচ্ছে আমি আপনি যাতে করে আল্লাহ রব্লা নিজের মানা সীবদ্ধতা এবং হারাম কাজগুলো থেকে বিরত থাকতে পারি যে হারাম কাজগুলো থেকে বিরত থাকলাম না তাহলে শুধুমাত্র আমি ওই গতানুগতিক যে সিয়াম আছে সেটাই বার এগুলো সিয়ামের প্রকৃত যে মর্ম রয়েছে সেই মর্মকে নষ্ট করে দেবে সিয়ামের প্রকৃত অর্থকে নষ্ট করে দেবে তাই আল্লাহ নবী সালাম মধ্যে এসেছে নবী সালাম বলেন সিয়াম হচ্ছে আপনার ডাল আব্দু মিনার বান্দা অপরাধ থেকে গুণা থেকে এর মাধ্যমে ডাল হিসেবে গ্রহণ করবে নিজেকে আড়াল করবে এখন আপনি গুণা থেকে নিজেকে আড়াল করতে পারলেন আপনার সিয়ামকে বরং গুণের মধ্যে লিপ্ত থেকে আপনার এই সিয়ামকে আপনি মনে করতেছেন এটা আপনি সিয়াম পালন করছেন এটা সত্যিকার সিয়ামের কাজ দিচ্ছে না সিয়ামের কাজ এটি দিচ্ছে পরে সিয়ামের সাথে সকল প্রকার অন্যায় সকল প্রকার অবাধ্যতা আল্লাহ রবুল আলমিনের আনুগতির পরিপতি কাজ যদি চালিয়ে যান তাহলে বুঝতে হবে যে তিনি মূলত সিয়াম যে উদ্দেশ্যে পালন করার কথা ছিল সে উদ্দেশ্যে পালন করছেন না বরং সিয়ামকে নষ্ট করে দিচ্ছেন তার সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে তিনি বুঝতে পারছেন না যে তার সিয়াম ঠিক আছে এই কাজগুলো আমরা সিয়ামের সাথে করে যাচ্ছি অনেকেই এরপরের আদেশটি এটা হল নম্বর পয়েন্ট এরপরে আদেশের মধ্যে আল্লাহ নবী বলেন শুধুমাত্রের মূল বিষয় হচ্ছে এবং অশ্লীল কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখবে তাহলে বোঝা গেল যে বেহুদা কাজে লিপ্ত হলে আপনার সিয়ামের অবস্থা কি হবে এলে বেলে হয়ে যাবে আপনি এই সিয়াম অনেক কাজের মধ্যে নিজেকে লিপ্ত করছেন আমাদের একটা অভ্যাস হচ্ছে এই আমরা অপ্রয়োজনীয় যে কাজ আমার নিজের সাথে সম্পৃক্ত না সেই কাজে নিজেকে জড়িয়ে রাখার জন্য বেশি চেষ্টা করে থাকি এটি সত্যিকার ইমানদারদের আমলের পরিপন্থী যেহেতু আল্লাহ যে করেছেন। আপনারা জানেন আল্লাহ পরিচয় হচ্ছে প্রয়োজনীয় কাজে নিজেরা কি করবে বিরত থাকবে এখান থেকে মুখ ফিরিয়ে রাখবে এদিকে তাকাবে না এদিকে যাবে না আপনি আপনার সাথে সংশ্লিষ্ট না এমন কাজেই আমরা জড়ে যাই বেশি যে আমি সবচেয়ে বড় মাতাব এই কাজ আপনি ক্ষতি হয় এই জন্য আলাদা ইসলাম আর একটি হাদিসের মধ্যে বলেছে এটি খুব ইম্পর্টেন্ট বক্তব্য সেটা হলো এই একজন ব্যক্তির ইসলাম সুন্দর অবস্থানের পরিচয় হচ্ছে এই ইসলাম আপনি অপ্রয়োজনীয় সে লোকের সাথে জড়িত হয়ে যাচ্ছেন ওই লোকের সাথে জড়িত হচ্ছেন এবং আপনি নিজেকে অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত করছেন যেটি সত্যিকার অর্থে কোন প্রয়োজন নেই যেটি আপনার কোন দরকার নেই ফলে আল্লাহ বেহুরে এটি আমাদের শ্রিয়ামের জন্য সত্যিকার অর্থে শ্রিয়ামের যে মূল যে মর্ম রয়েছে মূল যে তাৎপর্য রয়েছে বা ফজিলত রয়েছে সেখান থেকে আপনি আস্তে করে হারিয়ে যাচ্ছেন পরে দেখা যায় যে অনেক লোককেই দেখা যায় অপ্রয়োজনীয় অনেক কথাবার্তা অনেক কিছু বলে থাকেন আরেকটি বিষয় হচ্ছে অশ্লীল কথা এবং গাছ অশ্লীলতার আজকের শেষ নেই বিভিন্নভাবে আজকে অশ্লীল কাজের সাথে আমরা নিজেরা জড়িয়ে যাচ্ছি ফলে শুধু ঘরে বসে থাকলেও আপনার হাতের মুঠের মধ্যে অস্থিরতা মানে আপনাকে ডিজিটাল ভাবে এমন ডিজিটাল করছে আপনাকে শেষ পর্যন্ত আপনি ঘরের মধ্যেই অস্থিরতা আপনার হাতের মধ্যে আপনার পকেটের মধ্যে তাহলে এখন সত্যিকার অর্থে ইমানদার ব্যক্তির জন্য কঠিন যে নিজের শিয়াম মুখকে সত্যিকার করবে কারণ হেফাজত করাটা কঠিন হয়ে গিয়েছে আপনি রাস্তায় বের হচ্ছেন অস্থিরতা আপনি বাজারে গিয়েছেন অশ্লীলতা আগে অস্থিরতা ছিল সুনির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে যেটাকে মানুষ অস্থিরতা মনে করত কিন্তু ব্যাপকভাবে আজকে চতুর্দিকে যে অস্থিরতার ছয় লাভ আমাদের মধ্যে দেখা দিয়েছে এই ধরনের অস্থিরতার ছয় লাভ ছিল না এখন এই অশ্লীলতা আমাদের মধ্যে এত বে বর্ধ পাইছে যে আপনি কি আপনার সিয়ামকে এই অশ্লীলতাকে হেফাজত করতে পারছেন কিনা যদি পারেন তাহলে আপনার সিয়ামটুকু মূলত এই সিয়াম হলো যে সিয়ামের মাধ্যমে আপনি সত্যিকার সিয়ামের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে আপনি বুঝতে পারবেন অন্যথায় আপনার সিয়ামটুকু মানে শুধুমাত্র মৌখিক সিয়াম শুধুমাত্র অৌকিক সিয়াম শুধুমাত্র বাহ্যিক সিয়াম হবে পানাহাত থেকে নিজেকে বিরতরা থাকা হবে আল্লাহ রবুল আলমিন যে সিয়াম আপনার কাছে চেয়েছেন সেই সিয়াম আপনি পালন করতে পারবেন না পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যেটি আপনার সিয়ামকে নষ্ট করে দেই। আপনার সিয়ামের মূল অর্থকে নষ্ট করে দেয় তাৎপর্যকে নষ্ট করে দেয় সেটি হচ্ছে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলোকে আপনি যদি হেফাজত না করেন তাহলে আপনার শিয়াম নষ্ট হয়ে যাবে বক্তব্য এখানে এসেছে যখন তোমাদের মধ্যে কোন ব্যক্তি সিয়াম পালন করবে তখন তার এই শরীরের যে রয়েছে যেগুলো তাকে বিভিন্ন ভাবে গুণার দিকে তাড়িত করে অন্যায়ের দিকে তাইতো করে হারাম কাজের দিকে তাইত করে এইগুলো যেন তার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন শিয়াম পালন করে আপনার চোখ আপনি কি হিফাজত করছেন কিনা এটা এম শাকের মধ্যে আসবে সুখের এম শাক হচ্ছে আপনার দৃষ্টি কোন হারাম বিষয়ের উপর কোন হারাম দৃশ্যের উপর আপনার দৃষ্টি যেতে পারবে না যদি যায় তাহলে আপনার সুখের এম শাক তো আপনি আপনি মনে করতেছেন যে আপনি খাবার থেকে বিরত থাকতেছেন এটা শুধুমাত্র এই আহ্বান সিয়াম সবচেয়ে সহজতর সিয়াম যেটি এটি পালন করতে পারলেন আপনার এই অঙ্গপুক্ত আপনাকে হিফাজত করতে হবে আপনার এই চোখকে আপনি হিফাজত করতে হবে হেফাজত করতে হবে আপনার মুখকে আপনি কি বলছেন সিয়াম পালন করে আপনি সত্যিকার হতে কি কাজ করছেন কি মুখে বলছেন কারণ অদর্শ ভাণ তারা আপনার বক্তব্যর জন্য আপনি এটা মনে করেন না যে আপনাকে মুখ যেহেতু দিয়ে আছে আমায় অনেকে মনে করতে পারেন যে মুখ যেহেতু দেওয়া আছে বলতে অসুবিধা কোথায় প্রপার্টি এমন না আপনাকে মুখ আছে কিন্তু মুখ দিয়ে আল্লাহবুল আলম আপনার এই মুখ থেকে যা হচ্ছে সেগুলো সংরক্ষক আপনার সামনে নিয়োগ করে দিয়েছেন এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে থাকলে যখন কোন ব্যক্তি বক্তব্য দিবে তখন তিনি খেয়াল রাখবেন যে আমার প্রত্যেকটি কথা এখানে রেকর্ড হচ্ছে সতর্কতার বিষয় আছে যেভাবে বঞ্চাইল সেভাবেই বলে দিলাম তাহলে আমার এই রেকর্ড একদিন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে পরে জাহির যুগের একজন পণ্ডিত। পন্ডিতার বক্তব্যের মধ্যে দিন বলেছিল জাহিরি যুগের পণ্ডিতদের মধ্যে একজন ছিল বলছেন কোন ব্যক্তির নিজের জীবন ধ্বংস করার মূল মন্ত্র মূলত তার এই দুই চোয়ালের মাঝে দুই চোয়ালের মাঝে দেখতে পেরেছেন কারণ আপনি এমন বক্তব্য দিয়ে দিলেন যে বক্তব্যের কারণে আপনাকে মানুষ হত্যা করবে আপনি নিজের জীবনকে ধ্বংস করে দিলেন ফলে আল্লাহ নবী সাল্লাম সাল্লাম একেবারে ঘোষণা দিয়ে কথা বললেন যে তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছে যে আমার জন্য দুটি জিনিসকে জামিন হতে পারবে এমন ব্যক্তি কে আছে আপনার এই দুই চোয়ালের মাঝে যে জিজ্ঞা যে বাক শক্তি রয়েছে কথা রয়েছে সেটা এর যদি দামিন হতে পারেন মা মা যাইহি এবং দুই রানের মাঝখানে যে রুজাসস্থা আছে এটাকে হেফাজত করার যে দায়িত্ব নিতে পারবে আল্লাহ রসুল আমি এর দামিন হলাম আমি জান্নাতের বিনিময়ে আমি এই দুটি জিনিস সংরক্ষণের দামিন হলাম ফলে এই সাহাবিকে কেউ যদি প্রশ্ন করতেন প্রয়োজন না করে তিনি হাত দিয়ে সেরা করতেন মুখে বলতেন না যেহেতু নিজের মুখের আল্লাহ নবী সাল্লাহ ইসলামের সাথে জামিন হয়ে যাতের নবী সাল্লা উলিয় জামিন হয়েছিলেন এজন্য এই মুখকে হেফাজত করতে হবে আমরা করি না মাই আল ফেজুমিন বলে দিয়েছেন তুমি যাই বলছো যাই উচ্চারণ করছো এর জন্য তোমার সামনেই সংরক্ষক এর জন্য নিয়োগ করা আছে সুতরাং আপনি আমি যা বলছি সেটি কিন্তু সংরক্ষক নিয়োগ করা আছেই সংরক্ষণ করা হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে আপনি এই কথা বলার সুযোগ নেই যে আমি যা বলে দিচ্ছি চলে গেল বাতাসে চলে গেল ইথারে চলে গেল আর পাওয়া যাবে না না এটিকে আন্তের দিন আপনার সামনে হাজির করা হবে তখন আপনি আর উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকবে না বলার কোনো সুযোগ থাকবে না আরেকটি বিষয় আপনাকে সংরক্ষণ করতে হবে যে আপনার কানকে সংরক্ষণ করতে হবে আপনি যদি আপনার কান করতে না পারেন তাহলে আপনি কিন্তু আপনার এই দৃষ্টিকে সংরক্ষণ করা এটি মৌলিক ইবাদত এটি কিন্তু ইবাদতের মধ্যে অন্তর্গুপ্ত বলে আলাদা নবীর সোল্লা সালাম আদিসের মধ্যে বলেছেন তিনটি চোখ নামের উপর হারাম করে হয় জাহান নামের ক্ষমতা থাকবে না যে চোখগুলোই কাজ করেছে এমন চোখ যে চোখ আল্লাহ রব্বুল আলামিনের জন্য আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে যে চোখ অশ্রুষিক্ত হয়েছে পানি প্রবাহিত করেছে জাহার নামের জন্য কঠিন হয়ে যাবে দেখেন আপনার চোখকে চোখের এই দৃষ্টিকে হেফাজত করার বিষয়টি করা হয়েছে এবং চোখ আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় পাহার কাজ করেছে সুতরাং আপনার চোখ কিন্তু হেফাজত করার দায়িত্ব রয়েছে ফলে মাইক এলাম বলেছেন মূলত সকল প্রকার অপরাধের সাথে প্রথম যেই সম্পর্কটুকু তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে চোখের সম্পর্ক এটা অনেকটা ক্যামেরার মতো আজকে যে ডিজিটাল ক্যামেরা আবিষ্কার করেছে এই ডিজিটাল ক্যামেরার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ক্যামেরা আপনি দেখেন না আপনি আপনার নিজের জীবনের অতীতের যে ঘটনাগুলো আছে সবগুলো মানে আপনি একটু চিন্তা করলেই সাথে সাথে আপনার দৃশ্যটা চলে আসতেছে মানে আপনার মেমোরিতে কিন্তু এটা দৃশ্য ইয়ে করা আছে ক্যাচ করা আছে কোন সময় কোন রাত্রে কোন মুহূর্তে কোন ধরনের কাজে আমি আপনি লিপ্ত ছিলাম সেটা কিন্তু আমাদের মেমোরিতে ক্যাচ করা বলার সাথে সাথেই মানে এখানে আপনার ডিজিটালে তো ক্লিক করতে হবে ডিজিটাল বয়স হয় এখানে ক্লিক করার দরকার নেই তাৎক্ষণিক ভাবে আপনার দৃশ্য সহ মানে পুরা দৃশ্য আপনার সামনে চলে আসবে কিভাবে আসবে যেহেতু চোখ প্রথমেই আপনাকে কি করছে এই জিনিসটা ক্যাচ করে নিচ্ছে ফলে চোখের সাথে সরাসরি সম্পর্ক হচ্ছে অন্তরের তখন এটি অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করবে তাই সকল প্রকার হারাম দৃষ্টি কৃষা নারা নিষিদ্ধ করা হয়েছে সকল এই দৃষ্টিগুলো হারাম করে দেওয়া হয়েছে দ্বিতীয় বিষয়টি আসুন সেটা হল এই আপনার এই কানকে আপনি হিফাজত করতে হবে আর কানকে হেফাজত করার জন্য আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে দেখেন আপনার কানের প্রত্যেকটা জিনিস ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করা আপনি যদি কোরআান্তের আওয়াজ শোনেন আসলে তো কোনো কাজ করেন নাই কাজ করছেন কিনা শুধুমাত্র শুনছেন কান দিয়ে কান দিয়ে শুধুমাত্র শোনার কারণে আপনার এই কোরআন আবাদের আপনি সত্যিকার অর্থে মানে এর সহ পেয়ে যাচ্ছেন আল্লাহ রবুল আলমিন বলছেন শোনার জন্য আপনাকে নির্দেশ দেয়া হয়েছে তাই শোনাটা আপনার কিন্তু এবাদক আপনাকে শুনতে হবে শুধু শোনা এবারক তো নয় বরং আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্টির জন্য যদি চুপ থাকে তাহলে এই চুপ থাকাটুকু এই বাদ দেখেন না এই জন্য সিয়াম পালনকারী ব্যক্তি নিজের এই অঙ্গপত্য যদি সত্যি আরো হিফাজত করতে না পারে তাহলে কিন্তু তিনি তার সিয়ামের যে মর্ম রয়েছে তাৎপর্য রয়েছে তাৎপর্য হারিয়ে ফেলবে বন্ধু করে এই পাঁচটি পয়েন্ট আমরা আলোচনা করলাম যে কোন সত্যিকার অর্থ সিয়ামের যে মর্ম রয়েছে সেই মর্ম থেকে আমাদেরকে বিচ্ছেদ করে দেয় অথচ আমরা মানে সিয়াম খুব সহজ পালন করে যাচ্ছি শুধু পানাহার থেকে বিরত থাকছে গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা তিদের মধ্যে নির্ভরযোগ্য ব্যক্তিদের চলছিলেন আমির যদি ইনার রহমতুল্লাহ তিনি করেন তিনি বলেন যে একদিন আমরা আমদি আল্লাহ সাথে মক্কা অমরা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করলাম আমরা মক্কার উদ্দেশ্যে রওনা করে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা করে অনেক দূর যাওয়ার পরে মরুভূমিতে বললেন এখানে আমরা অবতরণ করব। আমরা এখানে অবতরণ করবো তিনি অবতরণ করলেন অবতরণ করার পরে আল্লাহ অনতি দূরে দেখতে পেলেন একটা ছাগলের বা মেষের পাল অমর আল্লাহ সেখানে গেলেন গিয়ে পেলেন একজন রাখাল রাখাল ব্যক্তিকে জিজ্ঞেস করলেন বললেন দেখো রাখাল তোমার এখানে অনেক ছাগল অনেক মেশ মেশের পাল আমরা মুসাহির আমরা ক্ষুদার্ত বিপাশার্থ তোমার কাছে আমাদের আবেদন হচ্ছে একটাই সেটা হল আমাদের বিবেশা মিটানোর জন্য ব্যবস্থা করো এই মাসের যে পাল আছে ছাগলের পাল আছে সেখান থেকে দুধ দোহন করে আমাদেরকে পানের পান করার ব্যবস্থা করো যাতে করে আমরা নিজেদের বিবেশা মিটাতে পারি রাখাল ব্যক্তি অমন খত্তা দিকে তাকিয়ে থাকলেন তাকিয়ে বললেন মুসাফির আমি দুঃখিত এই যে বেশের সাগরের পাল দেখতে পাচ্ছ এগুলোর মালিক আমি নয় এর মালিক অন্য একজন আমি শুধুমাত্র রাখাল তাই আমি দুঃখিত আমি তোমাদেরকে এই বিপাশার সহযোগিতা করতে পারবো না এটা মালিক আমি নাই আমি তোমাদেরকে দুধহন করে পান করার ব্যবস্থা এটা আমি করতে পারবো না রাখাল মুক্তি এমন বক্তব্য দিচ্ছে যে এই দায়িত্ব আমার নয় এর মালিক আমি নই অথচ এখানে মালিক নেই তুমি নেই অমুল খত্তাহ রোজি তাকে বললেন শোনো তুমি যে বলতেছো এটা ভুল তোমার মালিক তো এখানে নেই আর এর জন্য যা যা প্রয়োজন তা আমরা করব তোমাকে প্রয়োজন আমরা এর মানে টাকা দেবো কেউ তুমি আমাদেরকে এই সহযোগিতা করছো না তখন দেখাল ব্যক্তি অনুর খতের দিকে তাকে চিৎকার করে বললেন মুসাফির মুসাফির ব্যক্তি তুমি যদি এই কোথায় বলো তাহলে তুমি আমাকে বলে দাও আল্লাহ রব্বুল আলমিন কোথায় আছেন যিনি আমার এই সব কাণ্ড দেখছেন যদিও মালিক আমাকে দেখছে না সত্যিকার ব্যক্তির প্রত্যেকটি হারাম কাজের সামনে যখন আসবে আল্লাহ কোথায় আছে তখন এই প্রশ্নের উত্তর তার সামনে আসতে হবে যে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখছেন তিনি আমাকে পর্যবেক্ষণ করছেন সুতরাং এই হারান থেকে আমাকে শুরু করে যেতে আপনারা জানেন তিনজন ব্যক্তি যাদের দোয়া কবুল হয়েছিল তাদের একজন যখন বিভিচারে লিপ্ত হওয়ার মুহূর্ত যখন উপস্থিত হল যখন তাকে বলা হলো। হে যুবক আল্লাহকে ভয় করো তুমি আমার ইজ্জত হন করো না তুমি আমার ইজ্জতষ্ট করো না আল্লাহকে ভয় করার বক্তব্যের সাথে সাথেই সেখান থেকে উঠে প্রত্যাবর্তন করে তবা করে নিয়েছে তবা করে নিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা যারা আছি আমরাই শুধুমাত্র সিয়ামের মাধ্যমে আমরা মনে করছি যে আমাদের সিয়াম শুধু গতানুগতিক সিয়ামের মতো ফলে এই তাকওয়াজ অর্জন করার বিষয়টি আল্লাহ সব তালা বলেছেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো আমরা সত্যিকার অর্থে আমাদের সিয়ামের মাধ্যমে ওই তাকুয়ার গন্তব্যে আমরা পৌঁছার সামান্যতম চেষ্টা করছি না আমরা শুধুমাত্র গতানুগতিক সিয়ামের মধ্যে যে তাই আমরা সিয়াম পালন করেছি করছি সেখানে মিথ্যা মিথ্যাচার জড়িত আছে সেখানে হারাম অবাধ্যতা আল্লাহ এবং তারা জড়িত আছে এটা আমাদেরকে করতে হবে। সেখান থেকে আসতে হবে বন্ধুগণ আপনি যদি তাকুয়ার সত্যিকার বুঝতে চান তাহলে আপনাকে সিয়াম পালন করতে হবে ওই সিয়াম যে সিয়ামের কথা আমরা প্রথমে বলেছিলাম এটি হল আহসান সিয়াম সবচেয়ে উত্তম সিয়াম एक नम्बर होकल प्रकार सियाम बंगकारी आपनारह्य हू वस्तुगत हू अथबा वस्तु नय मूलत मे अर्थगत दिको जे दिक ना क्यों सकल प्रकार सियाम बंगकारी कात होते बरत होते आना केल्लाप का মিনা শাহাত সকল প্রকার প্রবৃত্তির কামনা বাসনা থেকে কারণ সিয়ামটুকু আপনার যেমন আমি সিয়াম নষ্ট করে দিলাম তাহলে তার সিএম হবে কিনা আপনার কি মনে করেন সমস্ত ওলামাই ক্যামের ঐক্য মতে তার নষ্ট হয়ে গেছে শুধু একটুকির মাধ্যমে নষ্ট হয়ে যাবে তা তার যখন সে নিয়োগকে কাজ করে দিবে খুব সহ হচ্ছে আমরা তো বুঝি না ব্যাপারগুলো আমি আনুগত্যের সাথে আপনার সিয়ামের সাথে আপনার অন্তরের সাথে এবং নিয়ন্ত্রের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে এটাকে আপনারা যদি কোন পর্যন্ত পরিশুদ্ধ করতে না পারবেন ঠিক হবে না ফলে আজ নবির এখানে খুব ক্লিয়ার বলে দিয়েছেন সিয়াম পালন করলো দুইটা শর্ত আরোপ করা আছে দেখতে পেরেছেন না। কেন ইমানের এই শর্ত আপনি তো ইমানদার ব্যক্তি সিয়াম পালন করতেছেন আবার কি ইমালের সব তো করা হয়েছে এটা হচ্ছে মূলত আপনার ওই হবে যেহেতু যদি এখানে এখলাস নষ্ট হয়ে যায় সিয়াম নষ্ট হয়ে যাবে যেমনি আপনি সিয়ামকে নিজে যদি কোনো কারণে কাঠ করে দেন তাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে কারণ তাহলে আপনি সারাদিন শুধুমাত্র উপবাস থাকলেন সারাদিন শুধুমাত্র পিপাসার কষ্ট করলেন আর কিচ্ছু না এটি সিএমের মধ্যে আসবে না এটা হল দ্বিতীয় সকল প্রকার বিচ্ছুতি থেকে এগুলোকে আপনাকে হেফাজত করতে হবে যদি আপনি এই হেফাজত করতে পারেন তাহলে সিয়ামের যে গন্তব্য আছে সিয়ামের যে অবজেক্টিভ আছে সেটি সত্যিকার অর্থে আপনি লাভ করতে পারবেন আর এটি এমন বিষয় ছ থেকে আমি গ্রহণ করব। এমন একটা উপদেশ এমন একটা ওসিয়ত আমার জন্য করুন তখন আল্লাহ নবী সাল্লাহাম বললেন আরে তুমি পালন করো কারণ সিয়ামের কোনো সমতুল্য ইবাদতই নেই কোন সমতুল্য নয় সকল প্রকার ইবাদত কালিস্লাম একসাথ করে কথা বলে দিলেন এসেছি এর জন্য আর ভিন্ন কোনো উদাহরণ নেই এটা নিজেই তার উদাহরণ সুতরাং তুমি সিয়াম পালন করো তুমি সিয়াম পালন করো এর আর কোনো উদাহরণ নেই তাই এই এবাদতটি এত গুরুত্বপূর্ণ যে এই মাধ্যমে আলদার বান্ধার সত্যিকার ভাবে নিজের সকল প্রকার সকল প্রকার কামনা বাসনাকে সব কিছুকে করতে পারে নিয়ন্ত্রণে আনতে পারে কিন্তু এই মানুষে তো সিয়াম এই সিয়ামের যে একাডেমি রয়েছে শিক্ষা রয়েছে সেই একাডেমি থেকে সত্যিকার শিক্ষা আমরা গ্রহণ না করে শুধুমাত্র লোকিক এবং বাহ্যিক সিয়ামে আমরা নিজেদেরকে লিপ্ত করার কারণে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি সর্বশেষ যে কথাটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো সেটা হল এই রমদান মাসকে সিয়ামের মাধ্যমে যেভাবে আল্লাহ সুভানা সমৃদ্ধ করেছেন ঠিক আল্লাহ ভাবে আল্লাহ রমদান মাসকে সমৃদ্ধ করেছেন আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যমে সেটা হচ্ছে ইয়াম ও রমদান মাসের কিয়াম রমাদান মাসের রাত্র নফল ইবাদত করা নফল সরা সুভান আল্লাহ অন্য কোন মাসের আল্লাহ নবী সাল্লাম এইভাবে গুরুত্ব দেননি অন্য সময় নবী সালাম যে এই গুরুত্ব দিয়েছেন শুধুমাত্র তাহার সালাদমদান মাসের কেয়ামকে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে মানে ইমানের সাথে সাথে সাথে মিন রেখে বলছেন এই দুই করে যে ব্যক্তি রমাদান অনেক বিভ্রাপ বিভ্রাপ্তি রয়েছে সময় আমাদের নির্ধারিত শেষ হয়ে গেছে। ফলে আমি বলতে পারলাম না শুধু আমি দুটি কথা বলবো একটি কথা হচ্ছে এই আল্লাহ রমাদান মাসের আমলের বিষয়টি নিয়ে সুস্পষ্ট কোন আদিস দ্বারা নবী সাল কত রাখাত এর রাকাত সংখ্যা সুস্পষ্টভাবে সাব্যস্ত হয়নি ফলে আলমদের মাঝে এই বিষয় নিয়ে ইশতেহার হয়েছে বিভিন্ন রেওয়ায়তের আলোকে ইস্তেহাদ হয়েছে কিন্তু এই বিষয়ে নবী সাল্লাহ ইসলামের সরাসরি নির্দেশনা রয়েছে দুইটি সহী হাদিসের মাধ্যমে সরাসরি নির্দেশনা রয়েছে এক নম্বর হচ্ছে কোন ব্যক্তি সবে সাদে কুদিতে হয়ে যাওয়ার ভয় করবে এবং এই একাত্রিত হয়ে যাবে হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারছেন করবে শোভে সাদে পূদিত হওয়ার আগ পর্যন্ত এটাই কিছু শূন্য দুই রেখ দুই রেখাত করে এখানে আপনি রাখাত নির্ধারণ করতে পারবেন রাখাত নির্ধারণ করার কোন প্রয়োজন নেই কি হবে জন্য এটা প্রথম নির্দেশনা দ্বিতীয় নির্দেশনা এটি আলুদামের মধ্যে অথবা ইমামের সাথে সলাতায় করবে হাত শরীফ ইমাম শেষ করা পর্যন্ত ইমাম চলে যাওয়া পর্যন্ত মানে ইমামের শেষ করবে তারপরে শেষ করবে কুতিবেলা মু তার জন্য সারা রাজ্যে গিয়ে ইবাদত করার যে স্বভাব রয়েছে সেটা তার আমার নামা মধ্যে লিখে দেওয়া সুতরাং বুঝে যাচ্ছি আদেশের মধ্যেও নবী সাল্লাহাম কিন্তু বলে নাই যে ইমামের সাথে আট টাকার পরে চলে যাবেন কোন বন্ধু যদি বলেন কিন্তু আট টাকার পরে চলে যান তাহলে তিনি কি এই কুতিবা আহমদ ইয়ামাই পাবেন এই আদেশ থেকে বুঝে যায় পাবেন না এই আদেশ থেকে বুঝে যায় পাবেন না এখানে ভুল আছে ভুল হচ্ছে এই যে আমরা মনে করেছি নবী সাল্লাহাম যে এই ফেকাই নিজের জন্য খাস করেছেন এখানে গুল এই গুলটি রয়েছে এর জন্য শেখুল ইসলাম রহমতুল্লাহ ফতার মধ্যে করেছেন তিনি বলেছেন যে এই ধারণা করল যে রমদান মাসের ইয়াম সুনির্দিষ্ট রাখাতের মধ্যে সীমাবদ্ধ ফকাত আহত সে ভুল করেছে সেটা বিশ্বল্লাহরী নির্দেশনা বুঝতে পারেনি আপুল করি হাজারি ফস্তফরাল